आज सुन्ना सुन्ना ते कुरी। जे गुलो शुनले, खुशी हन कथागुलो दुनिया आल्लाहमत पेते आखिरते नजाद पे सहा कर সেই কথাগুলো বলার শোনার তৌফি আল্লাহ তালা আমাদের দান করুন আমি প্রথমেই আপনাদের ব্যানার দেখছিলাম আপনারা কি ব্যানার পড়েছে। পড়তে পারছেন না ব্যানারে কি লেখা আছে সিরি কফাতে মূলত পাটন করে ইমান ইসলাম এহসান প্রতিষ্ঠার লোককে প্রথম কথা হল এটা খুব কঠিন কথা আর দ্বিতীয় কথা হল এটাই আসল কথা কঠিন কি জন্য সেরে বেদার অত্যন্ত ভারী জিনিস যুগে যুগে বড় বড় মুজাদ্দিদ বড় বড় আল্লাহর সে রেকাত ধরিয়ে হিঙ্গ করে টানতেছে এ নিয়ে চার পাশে তুলেছেন মনে করলেন যে এই হল ওনাদের চলে যাওয়ার পরে আবার ওনাদের নিয়েই সে রেকবেদাতে ভরে গেছে কথা বোঝেননি যেমন মোজাদ্দিদে আত্মান রাহেমা উল্লাহ আপনি তার বইভত্র পড়েন বাক্তবাদ পড়েন সেরে বেদাতের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন সব বেদাত বেদাতে হাসানা বলে কিচ্ছু নেই কোন বেদাত করা যাবে না হাসানা পাঁচানা ছয় আনা সব বেদাত নাচে এত কিছু বলার পরেও সেই মুজাদে দিয়া তরিকার নামে এখন সব বেদাত চলে মোজাদেদা আলফেছেন করেছেন জেকের সময় ঘাড় নড়াত দূরের কথা শব্দও করা যাবে না মনে মনে জিজ্ঞির করতে হবে আর আমরা মজাদ্দিদা তরিকার নেবে ঘাড় তো ঘাড় প্রেহ গাড়ি ঘোড়া শুদ্ধ না কথা বলছেন মোজাদ্দেদের আলফিনে বলেছেন যে পীর কিছু না তুমি আগে ইমান সহি করবা নামাজ অর্জন করবা ফরজ অদের পালন করবা এলমেদিন শিখবা জামাতে নামাজ একটাও কাজা করবে না শূন্য একটাও ছাড়বে না এরপরে যদি আরো এখলাস তৈরির দরকার হয় কোন নিকারের যাবে। আর আমরা বলছি নামাজ হলে ভালো না হলে না ভালো রোজা রাখলে ভালো না রাখলে আরো ভালো কি বলে হালাল খাওয়াও ভালো না খেলে বেশি ভালো তবে হুজুরির কাছে যাওয়াই লাগবে তাহলে প্রথম বিষয় হল যে শিরিক বেদাত মূলোৎপন করা এটা খুব কঠিন কাজ আমি আপনাদের বোঝাবো কেন কঠিন শুধু আউলি একেরাম না আমলে কেরাম দেখেন আমরা জানি আরবের কাফেররা তো কাফের ছিল ঠিক হ্যাঁ আপনারা কি জানেন যে তারা খুব ইমানদার কাফের ছিল আপনারা জানেন আরবের কাফেররা পাকা ইমানদার নামাজি হাজি কাফের ছিল কথা বলেন তাদের কোন সমস্যা ছিল না আমরা বুঝি না আমরা মনে করি আরবের লোকেরা আল্লাহ মানত না আরবের লোকেরা আল্লাহর দিন মানত না আরবের লোকেরা আল্লাহর আইন মেনত না সব ভুল কথা আরবের লোকেরা আল্লাহ মানতো আল্লাহ এক মানতো আল্লাহ একমাত্র রব্বুর আলমিন মানত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানত আল্লাহ নেবাদত করত আল্লাহ আমাদের মাহবুদ মানত আল্লাহ মানত সব মানত কিন্তু তাদের তিনটে জিনিস ছিল প্রথম নষ্ট হয় তাদের ইব্রাহিম রসুল্লাহ এরপরে নষ্ট হয় লা ইহে আল্লাহ এরপরে নষ্ট হয় বান্দার হক আর সব ঠিক ছিল আপনাদের দেশে মাজার দরগা মসজিদ আছেন। না সবচেয়ে বড় মাজার মাজার নয় যে জায়গায় যে জিয়ারত করতে হয় হজ মানব কোন জিয়ারত সবচেয়ে বড় মাজার সবচেয়ে বড় মসজিদ আল্লাহর প্রিয়তম মসজিদ কোনটে আরবের কাফেররা সেই আল্লাহর প্রিয়তম মসজিদের খাদে ছিল সেখানে হস কত আবু জহেল যে হাজি ছিল জানেন আবু জাহেল আল হাজ আবু তাহলে আরবের কাপের বলি আমরা যাদের তারা যে কোনো বিচারে আমাদের দেশের ইমানদার কাফের দিচ্ছে অনেক ভালো ছিল কেন নষ্ট হল আর নসরুল ইসলাম কি করলেন আমি আপনাদের সংক্ষেপ হল বোঝানোর চেষ্টা করবো তাহলে আপনাদের ব্যানারে প্রথম কথা সিরিক কুফুর বেদার মূলত পাঠন করার কথা না এটা খুব ভয়ঙ্কর কথা মানুষের পছন্দ হল সিরিক বেদার সব সহ আল্লাহরের বাদত করা এটা সবসময় সহজ কাজ এবং এতে অনেক সুবিধা আছে আমি বুঝাব আল্লাহ যদি তফ দ্বিতীয় বললাম এটাই আসল কথা এটা কি আপনারা বোঝেন শিরিক বেদাত কফুর নেফা মূলত পঠন করা এটাই হল ইসলামের মূল কাজ আমি মাঝে মাঝে ওয়াজের প্রকারভেদ বলি ওয়াজ আমাদের সমাজে দুই প্রকারে হয় প্রথম উপকার হল আমরা যখন কোরআন এবং হাদির শরীফ দেখি সাহাবে জীবনী দেখি তাদের দাওয়াত কয়টা বিষয় মানে শিরিক মুক্ত আল্লাহরে বাদত করো ফরজ পালন কর। ফরজ ফরজ দুই নম্বর মানুষের হাত দিয়ে দাও তিন নম্বর মানুষের সাথে ভালো আচরণ করো কথা বুঝেছেন কোরআন যদি তন্ন তন্ন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়েন তাহলে কোরআনের দাওয়াত এটা ফরজ পালন করো তার ভিতরে শিড় মুক্তির বাবদ অন্যতম ফরজের ভিতরে হারম রয়েছে যেটা বঞ্চন করা ফরজ দুই নম্বর মানুষের হক দাম তিন নম্বর মানুষের সাথে ভালো আচরণ করা হাদিস সাহেবের এই জাতীয় অনেক মডেল আছে ওখারি সরিফ সহ বিভিন্ন হাদিসে বিভিন্ন সময় আমরা দেখি সাহাবেকের বেদুন মরুভূমি থেকে ছুটে আসছে নবীজি এসেছেন শুনে এরসল আল্লাহ শুনলাম আপনি নবী আল্লাহ রহি আছে এরসল আল্লাহ জানাতে যেতে কি করতে হবে বলেছেন বিভিন্ন আর কোন নামাজ পড়া রাখবে না তো যে রোজা রাখা রাখবে না তো যে নকল রোজা রাখো ভালো দেখা দিতে হবে ফরজ হলে করতে হবে বান্দারক আদায় করবে আত্মীয় স্বোধনের হক রক্ষা করবে মানুষের সাথে ভালো আচরণ করবে إذا كنت قلت لديه سنة كتاب السبس سابقنا معجمات قلت سنة دون بخاري لك روايتي قلت سنة يا رسول الله قل الله الذي أكرمك لن أتتوح على هذا الشيء ولن أنقص من ما فرض الله علي شيء يا رسول الله أمري فأصدت খরচ নামাদের উপরে আমি কোনো নকল করবো না সুন্নত কিছু নকলের ভিতরে আবার রোজার উপরে কোন সুন্নত করবো না আমি কোনো নকল এ করব না আর যেটুকাল খরচ করেছেন এর থেকে একটু কমাবো না শুরুবাস কি বললেন কোন কোন হাদিসে বলেছেন কাউকে কাউকে আপলা হা দেখাল জান্যাত এর সদা ও যদি সত্য কথা বলে থাকে অবশ্যই কথা বোঝেন আমাদের ইসলাম স্থান একটু ভাবেন আপনারা ভাবেন না হয়তো আচ্ছা আমাদের ওয়ার্ড ঝগড়া গ্রুপিং দলাতলি হরজ নিয়ে না নবলি খুব খেয়াল রাখেন আমরা যেটাকে অজব বলি চুনত বলি এটাও নকলের ভিতরে ফরজ ছাড়া সবই নফল যেটাকে রসুলা সালাম বেশি গুরুত্ব দিয়েছেন কখনো অজব বলা হয় চুনত বলা হয় তবে সবই নফল তাহলে এবার একটু আপনাদের সাথে মত বিনিময় করি আমাদের দেশে ওয়াজ এবং ঝগড়া ফরজ নিয়ে নকল আপনারা এখানে মাহকিলের আয়োজন করেছেন একটু ব্যতিক্রম সাধারণত বাংলাদেশে মাহফিল হয় গ্রুপে মিলাদের পক্ষ আলাদা পক্ষের ওয় যান ঠিক মিলাদের বিপক্ষ আলাদা বিপক্ষের ওয় কারণ যারা মিলাদের পক্ষে তারা কি বলেন যে মিলাত পড়া ফরজ কেউ বলে কেউ বলে না কিন্তু ঝগড়া কি নিয়ে নামাজ পড়ে অথবা করে না দাঁড়িয়ে রাখে অথবা রাখে না হালাল খায় অথবা খায় না বাপমা খেদমত করে অথবা করে না মূল মিলাদ পড়ে অথবা করে ঠিক না এটা একদিকে মিলাত কিয়া মোনাজাত পাগড়ি টুপি এইসব নিয়েই ঝগড়া এটা একদিকে আর একদিকে ঝগড়া এটা আবার আগে বেশি ছিল না মাসা আল্লাহ ইরানিং বাড়ছে প্রপাদাইন করবে না করবে না জোরে আমি বলবে না বলবে না ক্রপাদ করা তো ফরজ ফরজ একদম নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত হাত একবার উঠাবেন না এক সিঙ্গেলবার উঠাদের প্রতি হবে একটা সাহাবি দাবি করেছি বলি আমি জোরে পড়াতে ফরচ সময় হাত আগে নেওয়ার তো খরচ কথা বুঝতে পারতে যেগুলো নিয়ে ঝগড়া করি এর ভিতরে কোন খরচ আছে কিনা আমরা হাত নাবির নিচেই না কানের উপরে এটা নিয়ে ঝগড়া এবং মাপি নিচে আল্লাহ নিজের পক্ষের লোক আনে উপরে দ্বারা উপরের পক্ষের লোক আনে ছেলে মেয়েদের নামাজের পার্থক্য আছে কিনা এটা নিয়ে ঝকরা এক এক পক্ষে এক এক না ছেলে মেয়ের নামাজের ভিতরে যে পার্থক্য এত খরচ কিছুই একান্তা খরচের তাহলে আপনারা আশা করি আমার সাথে একমত যে আমাদের ইসলাম হল নকল কেন্দ্রিক সেটা কেমন আমি আপনাদের উদাহরণ দিতে পারবো না আমরা ছোট বেলায় শুনতাম মা বলেছে মনি তেল আনবি তবে ভুলবি না হ্যাঁ এখন মা এরকম তেল হয়ে গেছে ভাও করে ফেলে তোমার জায়গা নেই করে দিয়েছে নিজের পাওয়া তেল দিয়েছে আমাদের ঝগড়া বলবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য খুব ভালো করে বোঝেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তবে বি মুসলমানদের এক একরকম হবে না দুনিয়াতে আমরা দশটা টাকার জন্য খাটি আল্লাহর কাছে বেশি নম্বরের জন্য খাটু এটা দরকার কিন্তু ঝগড়া হবে না প্রতিযোগিতা হবে এটা হল তিনটে ওয়াজ বলবো ভুলে গেলে বলে দ্বিতীয় ওয়াজ হলো। টেলিভিশন এক দেখেছেন টেলিভিশনটা একটু সবাই দেখে আমার বাড়িতে টেলিভিশন নেই কিন্তু আমি দেখি তখন হাসপাতালে যাই বোঝেন না ইচ্ছা না করলেও দেখতেই হয় উপায় তো নেই কারণ বসে আছি তার দিকে কয়েকটা টেলিভিশন আচ্ছা টেলিভিশনে অ্যাড বেশি না খবর বেশি কারণটা একটা অ্যাড আপনার পড়ি মনে আমি এক দেখতে পারি তা না যে একটা নজরে পড়ে যেমন একটা হচ্ছে মনে করেন একটা অ্যাড হচ্ছে রসুনের শিকড় খেলে বিজ্ঞানীরা বলেছেন এত ফায়দা মধু খেলে এত ফায়দা এই ভিটামিনে এত ফায়দা শেষে হচ্ছে আমাদের এই ট্যাবলেটটা বা এই কোটোটা কিনে নেন সব পেয়ে যাবেন এটাকে ভিটামিনের অ্যাড না ট্যাবলেটের অ্যাড আমাদের ওয়াজ এখন অ্যাডমুখী হয়ে গেছে আল্লামুখী নয় সেটা কেমন দুই ভাবে আমি বলবো ইনশা একটা হল বাবারা কোরআন লাগবে আল্লাহ নবীরে মহব্বত করতে হবে এইটা করতে হবে হাদিস পড়তে হবে সরিকায় চলতে হবে তবে বাবারা সারা দুনিয়ায় ফেতনায় ভুলে গেছে এখন একটা হক্কানি হুজুর পেয়েছি দুনিয়ার সেরা হুজুর সবাই যদি জাননাতে যে দান এইখানে চলে আসবেন কথা বুঝেননি এটা কি কোরআন শুননার অ্যাড হল না কথা বোঝেননি আপনারা বুঝতে পারছেন না কত আসল এখন তেমন নেই এখন শুধু কথা আপনাদের কি করতে হবে বলবো তারপরে ওয়াজে যাবো ইনশা আল্লাহ আমরা কিছু জিনিস বানাই নিছি। একটু উদাহরণ দিয়ে রাখ করেন আপনারা বিভিন্ন মতের আছেন আমি সবাইকে মহবত করি তবে আমি চাই যে আপনারা আল্লাহর দিকে আগে তাকান সেটা হল মনে করেন আল্লা তালা অন্তরটাকে পবিত্র করতে বলেছেন এটা এটা আল্লাহ বলেছেন। কাদ এখন আমরা বলবো ভাইরা কোরআনে আল্লাহ তালা কল সাফ করতে বলেছেন আর কল সাফ করতে হলে হকানি পীরের কাছে যেতে হবে যার ফির নেই তার ফির শয়তান বর্তমান যেমন কোথাও লাগত আব্দুল্লাহ জাহাঙ্গীর আছে তার কাছে যান কেমন আওয়াজ হল আসলে প্রথম কথাটা ঠিক কল সাফ করতে হবে দ্বিতীয় সন্ন্যত যথেষ্ট তবে একজন ভালো নেকরের সহবতে গেলে আমলের জজবা আসে এটা বাস্তব এজন্য আল্লাহ কোরআনে বলেছেন রসুল হাদিসে বলেছেন নেকরদের ভালো আমল আলাদে সহবত নিতে হবে কথাকে বুঝতে পেরেছে সহবত নেওয়া মানে একজনের কাছে যাবে না কোন মাছ একজন যে কোনো একজন নেকরের সাথে থাকুক কোরআন বলেছে নাকি না সমাজের নেককার যারা আল্লাহর পথে চলে সাদেক লাহতে সদেক আল্লাহর সাথে কাউকে শিরিক করে না মোহাম্মদ রসুল্লাহ সদেক বেদাত করে না নবীর সুন্নত সব মেনে চলে বাত্রায় সত্যবাদী স্ত্রী স্বামী পুত্র সংসার সব জায়গায় সত্য বলে নেককার মানুষ এই ধরনের সমাজে যারা থাকে আমরা যখন তাদের সাথে বসি মহাবুত করি যে কোনো নেককার আলেমের ওয়াস শুনি এই নেককারদের সহবত আদায় হয়ে যায় কথাকে বুঝতে এর এরপরেও কোনো খাস কোনো নেকরের সহবতে যাওয়া ভালো কিন্তু ফরজ অজেব সুননত কিছুই না কথাকে বুঝেছেন আমরা নানা যুক্তি দিয়ে এটাকে জরুরি বানাবো কেমন আমি আপনাদের উদাহরণ দিই এলেম শিক্ষা করা রসুল আসলাম কি বলেছেন এলেম শিক্ষা করা কি ফরজ এলেম কোথায় শিক্ষা হয় এই মাদ্রাসাই না তাহলে মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ নাকি পার্থক্যটা বুঝেছেন এলেম শিক্ষা করা ফরজ মাদ্রাসায় ভর্তি হওয়া কিন্তু ফরজ না আপনি বাড়ি বসে হজুরদের কাছে মুখে শুনে টিভিতে দেখে কেতাব পড়ে ঘরে বসে যদি ফরজ এলেম শিখে নেন ফরজ আদায় হবে ঠিক আছে এখন আমি একটা যুক্তি দিই এলেম শিখা ফরজ আর এলেম মাদ্রাসা হয় না কাজে মাদ্রাসায় পড়া ফরজ আর মাদ্রাসায় ভর্তি নাম লেখালেই ফরজ আদায় হয়ে যাবে আর যে মাদ্রাসায় ভর্তি হয়নি তার নামাজ রোজা হজ জাকাত কোনোটাই কবুল হবে না ওর দোজকে যাওয়াই লাগবে কথাটা কেমন হল ঠিক হলো আমি এই কায়দায় কিছু উদাহরণ দিচ্ছি কল সাফ করা ফরজ কিন্তু এজন্য কারোর কাছে যাওয়া ফরজ না কল সাফ করা ফরজ আর এই কল্প সাফ করতে একজন না একজন হকানি ফিরের মুড়ি ধুতেই হবে যার পীর নেই তার পীর শয়তান আর মুড়ি ধোয়ার উদ্দেশ্য কল্প সাফ না মুড়ি ধোয়ার উদ্দেশ্য হুজুরের কোন রকম গিরে বেরিয়ে এসো যে কারো সাথে গিরে না মানলো তার নামাজ রোজা হওয়া জাগাত কিচ্ছু কবল হবে না ওর দোজকে যাওয়াই লাগবে এটা কেমন হলো আপনার রাজি তো রাজি হবেন কিছু থেকে কিছুতে মনে করেন আল্লাহ কোরআন কারিমে রসরাজা হাদিস সাহেব বারবার বলেছেন ইসলামের আর পালন করো পান্তার হক আদায় করো মানুষের সাথে ভালো ব্যবহার করো এর পরে যা আছে জিহাদ দাওয়াত এলএম প্রচার করা এগুলো হলো দিনের জন্য উপকারী গোল্ডেন এ পাওয়ার জন্য অধিকাংশ সময় এগুলো জরুরি না কথা বুঝতে পেরেছি তুমি সাধ্য মতো করবে আর যদি জরুরি হয়। তুমি তোমার এলাকাতে দিনের জন্য কাজ করো তোমার এলাকাতে দাওয়াত দাও দোকানে আশেপাশে মানুষের বলো তোমার দায়িত্ব আদায় হয়ে যায় কথাই বুঝেছে কিন্তু আমি বললাম যে দেখো আল্লাহ কোরআনে বলেছেন জিহাদ করো দাওয়াত করলে হবে না এটা সত্য কথা না মিথ্যা কথা হ্যাঁ এইটা মিথ্যা কথা আর যে আমাদের কায়দায় আমাদের দলে এসে জিহাদ করবে না দাওয়াত দেবে না ওর নামাজ রোজা হাকা যা আছে কোনোটাই কাজে লাগবে না ওর দুদকে যাওয়াই লাগবে এরকম আছে না নেই সমাজে এটা আমাদের বানানো ইসলাম রসুল্লাহ ইসলাম এইভাবে দেননি আবার বর্তমানে আর এক ঝগড়া শুরু হয়েছে মাঝহব মানা আর না মানা আছে না নেই আচ্ছা বলেন আমার কাছে যখন কেউ বলে মজহাব না মানলে ইমান থাকবে না বড় অবাক লাগে কষ্টও লাগে আমরা যখন ইমান থাকে কিসে ইমান যেটা বলে আনিছি সেটা নষ্ট হলে ইমান যায় আমরা কি বলে ইমান আনছি লা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আলমজবু শরিয়তল্লাহ আর শাইকু আলিউল্লাহ আব্দুল কাদের জিলানি গাউসুল্লাহ বলছি না যেটা ইমান নেওয়ার জন্য পড়িনি সেটা ছাড়া ইমান যায় কি করি আবার যখন কেউ বলে মাঝধাব মানা নাজেজ মাঝধাব মানা হারা কোরআন মানতে হবে আমার এত বিরক্তি লাগে যে এটা কোনো কথা হলো নাকি মাঝধাব মানে হল মত আপনি একজন উমি মানুষ সাধারণ তালবেলেন আপনি কোনো না কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না কিভাবে মানবেন আপনি বলবেন সহি হাদিস মানবো আরে মিয়া হাদিস কোনটে সহি এটা তুমি কি করে জানলে হয় আবদুল্লাহ জাহাঙ্গীরের মত নেবে নইলে আলবাণীর মত নেবে নইলে বিনবাজের মত নেবে একটা মত তো নেওয়া লাগবে না তুমি নিজে সনদ পুরেছো কিছুই বোঝোনা সনদের তাহলে তুমি কোন না কোনোভাবে মাঝাব মানসো মূল কথা হল দিন কোরআন সন্না পালন করা হল আল্লাহরুকুম আর কিছু আল্লাহ রুকুম না আমরা কি বলছিল আইল্লাহ আল্লাহর ইবাদত করো মোহাম্মদুল রসুল্লাহ নবীর তরিকায় এটা হল আমার জন্য দিন তবে কোরআন সুন্না থেকে মাসালা আমরা বুঝতে পারি না আলেমদের সহায়তা নিতে হবে এটাকে বলা হয় মাঝহ কেউ যদি কোনো ইমামের ফেঁকি মাঝাবের মাধ্যমে কোরআন সুন্না বুঝে আলহামদুলিল্লাহ কেউ যদি মনে করে না আমি ভালো বুঝি বিভিন্ন মাঝাবের ইমাম ফকিদের থেকে বাছাই করে নেব তার সেই যোগ্যতা থাকে আলহামদুলিল্লাহ কথা বোঝেননি এখন বলে মাঝহাব মানার সেরেক যেমন মূর্তি পূজা করা কি সেরেক ভালো কথা একটা মূর্তি পূজা করা সিরিক ঠিক না চারটে মূর্তি পাঁচটা মূর্তি ছয়টা মূর্তি পূজা করলে আর সিরিক হবে না নাকি তাহলে তার মাঝাব মানব না কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীরের মাঝাব আলমানের মাঝাব কি বলে শেখ বিনবাজের মাঝাব এমন ওসাইমিনের মাঝাব মানলে জায়জ হয়ে যাবে নাকি আমাদের কোনো না কোন আলেমের মতের সহায়তা নিতে হবে সমাজের আলেমরা যেটার উপরে মশলা দেন আমাদের দেখতে হবে। তবে উভয় ক্ষেত্রেই আছে। নামে কি বলে আরে কোরআন হাদিস বুঝিনি আমাদের ইমা আব্বানি বা কিছু বুঝিনি নাকি এটা কিন্তু নাজাইজ কথা এটা বললে যে বলবে তার ইমান নষ্ট হবে কিন্তু আমি যদি বলি যে না আমাদের ফুরফুরা দাদা হজুর ওছে আবু হানিফা বুঝে মশলা দিয়েছেন যদি কখনো প্রমাণ হয় যে আবহাওয়া কোরআন শুননার অনুকূল না উনি ইস্তেহাত করেছেন ওনার পক্ষে একটা হাদিস ওনার উনার বিপরীতে হাদিস আছে আমরা মানবো না ওনারটা আমি শুনত মানবো আমি বলছি না আবহাওয়া সিদ্দিকির ওসিয়তে আসে কথা বুঝতে পেরেছেন। কাজেই মাঝহাব মানার নামে যদি কেউ খারাপ করে সে খারাপ মাজহাব মানা খারাপ না কথা কি বুঝেছে যেমন মাদ্রাসায় পড়ে ছেলেরা নকল করে করে না ছেলেরা দাঁড়িয়ে আছে জানে না ছেলেরা প্যান্ট শার্ট করে পড়ে না কাজেই মাদ্রাসা সিস্টেমটা খারাপ ভেঙে দিতে হবে ঠিক না না যে খারাপ করে সে খারাপ সিস্টেম খারাপ না কথা বুঝতে পেরেছে আবার আমরা যখন বলি চায়ের মাঝহ মানতেই হবে এটা কখনোই কেউ বলি কথাটা হলো এই চার মাঝাব ব্যাখ্যা করা বিস্তারিত আছে সমাজের লোক মানে আমরা বলে বলে দাবি করি তারা এক কাফের না না তাহলে আমরা কেমন হানাফি আমাদের এক ইমাম একজন একজনের গতিগতি করছে তার মানে আসলে হানাফি মাঝাব কেউ মানে না প্রত্যেকে যার দার হুজুরদের নিয়ে মানে আর নাম বাঙাই হানাফি তাহলে আমরা হানাফি নাম দিয়ে অথবা হাদিস নাম দিয়ে হাদিস নাম দিয়ে মানুষদের ভিতরে বিভক্তি তৈরি করছে কোনো না কোনো জেনে বুঝে সমাধান দেওয়ার জন্য আলেমদের চেষ্টা কথা বুঝতে পারছেন যেহেতু কথা উঠলো আমি একটু উদাহরণ দিই বর্তমান জামানায় অন্যতম শ্রেষ্ঠ আহলে হাদিস মহাদিস ফকি শেখ আব্দুল বাজ শেখ মুহদ নাসির উদ্দিন আলবানি শেখ মুহাম্মদিন সবাই নাম জানে শেখ আবদুল বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন খুব বড় আলেম ছিলেন আমরাও তার কাছে সামান্য কিছু পড়ছি অর্থাৎ সেদিক থেকে আমাদেরও উস্তাদ শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলবানি রাহেম্লাহ তাল আজমাইন তিনি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন এল মেহাদিসের প্রচুর খেতমত করেছেন আমি অবশ্য তার কাছে পড়ার সুযোগ পাইনি সৌদি আলেমদের সাথে ওনার মতো বিরোধ ছিল ভয়ঙ্কর একসময় ওনা ওনার সৌদের বন্ধ ছিল পরে যখন আসতেন গোপনে কোনো প্রকাশ্য প্রোগ্রাম করতে পারতেন না তো যাই হোক এটা আজকের আলোচনা নয় আব্দুল আজিজ বিন বাজ রাহম্লাহ তিনি বলছেন যখন রুকু থেকে আমরা নামাজে উঠি আমাদের দেশে ঝগড়া হলো বুকে না আফ্রিকার দেশে ঝগড়া হলো মাহমুল্লাহ তাদের ঝগড়া হলো রুকুর পরে এবনেবাজ বলছেন রুকুর পরে উঠে আবার হাতটা বানতে হবে আর আলবানি রাহে মাহুল্লাহ বলছেন রুকুর উপরে উঠে হাত বান্দা পার্থক্যটা বুঝতে পেরেছেন তো যে হাদিস পড়ে একটা কাজ শূন্য সেই হাদিস পড়ে আলবানি রাহেমাহুল্লাহ বললেন ওইটা বেদাত কথা বলেননি আপনি কোনটা মানবেন দুজনকে একসাথে মানতে পারবেন আপনি একটা তো মানবেন হয় হাত জুলে থেন না ইলেভেনে থেন নাকি এরকম করবেন বাদ এরকম ধর করা যাবে না যখন একটা মানলেন তখন আর আপনি বিরোধিতা করলেন কিন্তু এর দ্বারা আমরা দ্বিতীয় আলেমকে ছোট মনে করতে পারি না সবচেয়ে বড় কথা আমরা বুঝলাম যে হাদিস থাকা সত্ত্বেও মতভেদ হতে পারে পারে না পারে না পারে না কেন একাধিক হাদিস আছে মিলাতে হবে আপনাদের উদাহরণ দি আমলটা করেন মুসলমান যখন মসজিদে ঢুকে রসুল আসলাম বলছেন মসজিদে ঢুকে অন্তত মিনিমাম দুই রেখাত নামাজ না পড়ে মসজিদে বসে পড়বে না সই হাদিস আপনারা তো বসে পড়েন আমি জানি কারণ নবী শূন্য আপনাদের পছন্দ হয় না রসুল আসলাম বলছেন মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ না পড়ে বসবে না সই হাদিস আবার অন্য সহিয়াদি ফেরসুল ইসলাম বলছেন ফজরের আজানের পরে বেলা ওটা পর্যন্ত আসরের নামাজের পরে বেলা ডুবা পর্যন্ত কোনো নফল নামাজ পড়বে না এখন আপনি ফজরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন আসরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন এখন কি করবেন একাদেশ বলছে পড়ো আর একাদেশ বলছে দুটো হাদিস আপনি একসাথে মানতে পারবেন না আপনাকে যে কোনো একটা মানতে হবে এটার নাম হল মাধাব এটার নাম হল ফিক মনে করেন আপনি যদি বলেন রস নাম মসজিদে ঢুকেই নামাজ পড়তে হবে আমি বলবো নবীজি বলেছেন এই সময় পড়ো না আবার নবীজি বলেননি এই সময় মসজিদে ঢুকলেও পড়বে না তাও আবার বলেননি আবার বলেননি মাকরু ওক্তে মসজিদে ঢুকলেও পড়তে হবে তাও বলেননি কাজেই হাদিস দুই রকম যখন থাকে হাদিসের সমন্বয় দিতে একাধিক মত তৈরি হয় অনেক সময় মতভেদ হয়ে যায় থাকবে মতভেদ থাকবে বিশেষ করে আপনাদের যারা ফুরফুরার মহব্বত করেন অনেকে আছেন এখানে জি ফুরফুরার আবদুল্হাই সিদ্দিকিকে মুরব্বীরা অনেকে দেখেছেন দেখেন হ্যাঁ উনি দুটো ওয়াজ করতেন একটা হলো ওগো আহলে কাজে আমি আপনাদের অনুরোধ করব এগুলো ভুলেন না যেভাবে আল্লাহর হাত কোরআনাম মতো দিন পালন করছে আলহামদুলিল্লাহ আমি আমারটা করি আমারটা সই আছে কিনা চেষ্টা করি কথা বুঝেছেন যাই হোক এখন আমরা এটাকে দিন বানাইছি একজন বলে ও যতই নামাজ রোজা করুক ও মাঝহব মানে ও কাফের আর একজন বলবে ও যতই নামাজ রোজা করুক যেহেতু মাধাব মানে না ও আর বেসতে যাবেই না এরকম ঝগড়া আছে না নেই এ সব হলো দল গোছানো কথাকে বুঝতে পেরেছেন আর রকম তিন নম্বর ওয়ার্ড আছে এটা আরো ভালো সেটা কি বাবারা আমার দাদা হুজুর বাবার এত বড় আল্লাহর অলি ছিলেন আমার পীর বাবা এত বড় আল্লাহর অলি তার দরবারে একজন লোক আসতে অসুস্থ মানুষ দরবারে নামার পরেই সুস্থ হয়ে গেছে এটা কি তার হ্যাঁ চলে আসবো আমার কাছে এটা হল আমাদের ওয়াজ আর হাদিসের ওয়াজ কি বলি আল্লাহ রসুল সাজাম বলছেন যদি কেউ পিতা মাতা এবং আত্মীয় স্বজনের হক আদায় করে ভালো ব্যবহার করে আল্লাহ তালা তার আয়ু বাড়িয়ে দেবে রিজিকেও বরকত দিয়ে দেবে আমি বললাম রিজিকের বরকত আয়ু বাড়তে হলে আমার আমার হজুরের কাছে যাও আর রসুল হাসান বললেন ডিজিকের বরকত আয়ের বাড়াতে হলে কোন হুজুর কাছে দেওয়া লাগবে না হুজুরের কাছে দিন শিখতে যাবা বরকত নিয়ামত পাইতে গেলে তোমার বাপমার খেদমা করো আত্মীয়স্বজন দাও আল্লাহ তোমার বরকত দিয়ে দেবে আপনার পক্ষে কোন ওয়াজ আর আমার পক্ষে কোন ওয়াজ বলেন না এই দুই ওয়াজের ভিতরে আপনাদের পক্ষে কোন ওয়াজ আর আমাদের পক্ষে কোন ওয়াজ আগেরটা আপনারা কোন ওয়াজ ভালোবাসেন মিজে কথা কেন না প্রথম ওয়াজটা ভালোবাসেন আমি যদি এত দাদা হজুরি কারামতি বলতাম দেখলেন চোখের পানিতে বেসে যেতেন আপনাদের সুবিধা আপনারা চান না আমাদের গল্প শুনতে চান এই জন্য ভাইরা আমরা আমাদের ওয়াজ আর কোরআন শুননার ওয়াজের ভিতরে কিছু পার্থক্য তার মৌলিক হল কোরআন সুন্না মূল যেটা বলেছে শিরিক মুক্ত আয় আমি অনেক আয় কোরআানে বারবার বারবার বলছে আপনারা সুরাহন আমের শেষের তিন চার এত একশো একান্ন বাউান্ন তিপ্পান্ন পড়েন সুরাবণী ইসরায়েলের সতেরো আঠারো উনিশ বিশ পড়েন বিভিন্ন জায়গায় লম্বা অনেক আলোচনা কি কি বলা আছে শিরিক মুক্ত থাকো আল্লাহর বাদত করো বাবাবার মার করো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো দরিদ্র অসহায়দের সাহায্য করো যদি কিছু দিতে না পারো তাদের কাছে ক্ষমা চাও সুন্দর আচরণ করো ব্যবচার করো না কম দিও না প্রতিজ্ঞা ভঙ্গ করোনা, মানুষের সাথে খারাপ আচরণ করো তোমার জন্য জান্নাত কথা বোঝেন আমি একটা আয়াত পড়ব পড়ার পরে একটা হাদিস ইনশাল্লাহ বলব এরপরে আমরা শিরিক বিদাত রসুল্লাহ কেমন ছিল বলার চেষ্টা করবো আল্লাহ দেন তো অফিক আমি একটা হাদিস বলছিলাম আপনাদের পা আক্ত ফরজ নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ বান্দা রহক আদায় করো ভালো ব্যবহার করো জাননাতে যাবে বলেনি এইরকম রকম একটা হাদিস আছে এইসব হাদিস আমরা বলবো এর ভিতরে গোপন শর্ত আছে এ সব করতে হবে না করলেও সমস্যা নেই তবে আমাদের দলে বা আমাদের হুজুরের মুড়িধ হইতে হবে এগুলো হল আমরা বাড়াবো কিন্তু নবীজি বাড়াননি এগুলো করার জন্য তুমি যদি কোনো নেকরের সহবতে যাও কোনো গ্রুপে কাজ করো নো প্রবলেম আল্লাহ রসুলাম বলছেন আইউমা এমরা আতিম সল্লা খামসাহা অসহামত সাহারাহা যদি কোন মহিলা চারটে কাজ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেয় চারটে কাজ এক নম্বর কোন পীর সাহেবের মুড়ি ধরতে হবে অথবা কোন ইসলামী দলে যোগ দিতে হবে এটা এক নম্বর देखें आल्लाह रसुल जदि को मे चार क्च कर ऐले एगलो लागे और मेरे येटे जथेष कारण मे आल्ला जान्न सहज करल्ला सवार जन सहज कुरान सोमनाथ हल मानुषर जो सबसे सहज आल्लर अलि हवा মানুষ শিশুরা সবচেয়ে সহজ কি আর আমাদের ওয়াজ হলো আল্লাহর অলি হওয়া বাবা চারটি খানি কথা না অনেক কষ্টের কাজ ঠিক আছে না এই যে আল্লাহর অলি হওয়া চারটি খানি কথা নয় এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি কোরআন হাদিসের গল্প না একটু আগে যেমন বললাম আমার দাদা হজুরের গল্প আব্বা হজুরের গল্প বদনামেরে বাঘ মারার গল্প পানি নিচতে জাহাজ গল্প এগুলো তো সব কোরআন শহীফে আছে তাই না হাদিসে তো আছে এগুলো আমাদের কোরানে আছে নাজবিল্লা কথা বোঝেননি আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে হুজুর এক ওয়াজ মা ফেলে বড় একজন আলেম ওয়াজ করলেন কোরআন হাদিসের কথা কিছু বললেন না এই গল্প সল্পই বললেন তা আমাদের পীর সাহেব বলছে যে মলায় সাহেব বলেন কি কোরআন হাদিসের ওয়াজ তো ও করবে কোরআন হাদিসের ওয়াজ কারা করে বলি যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওহাবি আছে না এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ও আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে নবির হাদিস ওহাবিরা নিয়ে গেছে এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিছি নিয়েছি গল্পের কিতাবেরাতুল ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে নেছে। এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাইছি আছে না কথা বুঝেছেন তো ঘরে ঘরে কেবলা কাবা নাই নেই কেবলা কাবা এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে ওহাবিরা আমরা ঘরে ঘরে কেবলা কাবা নিছি। আমাদের কোরআন সুন্না ওহাবিরা নিয়েছে আমরা তাসকেরাতুল আউলিয়া দে আমাদের কোরআন নিছি। আমাদের ওয়ার শুধু আউলিয়াদের নিয়ে নবীন নিয়েও না সাহাবিদের নিয়েও না কথাকে বুঝতে পেরেছেন তারপরে পির বলছে মুশকিল হল আমাদের রসুল্লা সাল্লা সাল্লামকেও ওহাবিরা নিয়ে নেছে। এখন আমাদের একটা নতুন রসুল বানা নিতে পারলে হয়ে যায় কথা বোঝেন না কোরআন শুনার কথা বললেই বলে ওহাবি আর জাল মিশে কথার ওয়াজ করলেই বলে শুনবি কারণ কি আপনি যদি জেনে যান আল্লাহর অলি হওয়া সহজ আমার কাছে আশা লাগবে না তাহলে আমাদের আমাদের কি লস এই আমরা এমন গল্প বলি যেন আপনার বোঝেন আল্লাহর অলি হওয়া সহজ না কাজে অলি যারা আছে তাদের কাছে যে দুয়াখায়ের মিটিতে হবে কেমন গল্প ইব্রাহিম আদাহামের গল্প গল্প শোনেননি ওয়স কর্প শোনেননি কি করছিলেন কি করছিলেন দাঁত ভেঙে ফেলছিলেন রসল্লা সাল্লা সাল্লামের দাঁত ওহদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁত গুলো গল্প শোনেননি আপনারা তিনি নবীর বড় আশেক ছিলেন ঠিক না সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন তার মনে হয় বড় আসে ছিলেন না চোখ দিয়ে দেখলেন দাঁত ভেঙে গেল অভিজির কেউ ভাঙলেন না আর ওয়েস্করণী চোখে দেখেননি শুধু কানে শুনেছেন তাই ভেঙে ফেললেন তিনি বড় আসেক না যেটা বলছিলাম মনে করেন আমার পীর ও ওর্ষি ফিলিস্তিনে কাফেরদের ইহুদিদের দাঁতাল বাহিনীর জানাতে যাবো ঠিক না আচ্ছা আমি খবর পেলাম কাফেরদের গুলি সর্রা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম গুলিতে दात भे हुजूर जो परिणा स्वेसेज हाथुड़ी दाँत भेगे हमारो सेमान स्व है ठीक है एक बी हुजुर तो भांगते चाननी हठात लेगे भेगे और जे शुने निजे दाँत निजे कूफाल सब बेसा अर्धेक गा নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে কি হবে এই গল্পটা পাগল ছিলেন না পাগল ছিলেন না ইসলাম তো আমাদের ঘরে বসে মাথা চাপড়ানো আর দাঁত ভাঙা শেখায় ঠিক না হ্যাঁ ইসলাম আমাদের বলে বিপদাপদ হইলে তুমি ঘরে বসে বুক চাপড়াবা আর দাঁত ভাঙবা এটা তো শেখাই ইসলাম শেখায় ময়দানে নিজের দিন পালন করো দিনের দাওয়াত দাও সংসার করো এতে দাঁত ভাঙলে আলহামদুলিল্লাহ না ভাঙলেও আল্লাহামদুল্লাহ ইব্রাহিম আদহামের গল্পটা কি তিনি রাজা ছিলেন বাদশাহ ছিলেন রাজত্ব করা অবস্থাতেই তিনি আল্লাহর অলি হওয়ার জন্য এ বাদত বন্দুকি করতেন জিকের করতেন তাহাজ করতেন একদিন গভীর রাত্রে সাদের উপরে টকটক ও আওয়াজ শুনলেন রাজবাড়ির সাদে থেকে নাকি আপনি কি পাগল নাকি তুমি কি পাগল রাজত্ব করে কোনোদিন আল্লাহর হওয়া যায় নাকি তখন ইব্রাহিম আজহাম বুঝলেন যে রাজত্ব করে তো আল্লাহরুলি হওয়া যাবে না তিনি রাজত্ব ছেড়ে জঙ্গলে গেলেন জঙ্গলে যে ইবাদত করতে করতে আল্লাহর অলি হয়ে গেলেন এই গল্প শোনেননি এই গল্প থেকে আমরা কি বুঝলাম যে রাজত্ব করে আল্লাহর অলি হওয়া যায় না তাই বুঝলাম না এটাই তো কোরআন হাদির শেখায় মুসলমানদের সবচেয়ে বড় অলি ছিলেন সাহাবাহাম তাদের ভিতরে সবচেয়ে বড় অলি খোলা ফায়ের আশেদিন ঠিক না তারা কি হয়েছিলেন বাদশা হয়েছিলেন না হলে অলি হওয়া যায় না তাই বুঝা গেল আপনারা চুপ করে কেন বাদশা হলে অলি হওয়া সহজ না কঠিন আমি আজকে লম্বা বাস করতে পারবো না শোনেন তাহত পড়ে জেকের করে অলি হওয়ার সে রাজা বাদশাহ ক্ষমতাধর হয়ে অলি হওয়া অনেক সহজ जत सब पर से बस सब जो एक मजलूम के जुलूम थ रक्षा करते एक असहा करते शासक प्रशासक क्षमत नेता जदि शुद्ध फरज आदाय मानुषेर मजलूम पशे थे मानुष के हेफत कर इंसाफ कर सवार आगे आल्ला कथा बोझ আল্লাহর অলি হওয়া এইরকম ভাবে মেয়েদের জন্য সহজ মেয়েরা মানবতার জন্য সবস্তে বেশি কষ্ট করেন এই যে আমরা মানুষ হয়েছি আমার মানুষ হওয়ার পিছনে আমার বাবার অবদান কত আর মার অবদান কত বেশিকার মা একটা দুটো তিনটে বাচ্চা মানুষ করলে মার কিছু থাকে না কিন্তু বাপ মার্শাল্লাহ গায়ে বাতাস দিতে বেড়ায় जदूर हक बेस क्यों आसल कष्ट क्या आल्ला मे जान सहज कर कयटा पांच फरज नाम नफल मुस्ताफ सुन्नत सब कदर कोई को शुदू की फरज नाम रमजान फरज रोजा স্বামীর আনুগত্য করে সংসার আর পর্দা ইজ্জত হেফাজত করা এই চারটে কাজ যদি কোনো মেয়ে করে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নতে ঢুকতে পারবে তবে একটা গোপন শর্ত আছে ফুরফুরার জামাই মজুরের মুরিদ হইতে হবে না অন্তত জামাত ইসলামের রোপণ হইতে হবে তবলিকে তিন চিলা লাগাইতে হবে তবে অন্য কোনো কোনো না কোনো ফিরের বড়ি দিতে হবে এগুলো সব দিন পালনের উপকরণ এই নামাজ রোজা পর্দা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য সহায়ক কথাকে বুঝতে পেরেছেন আবার এই চারটে আমল একটু রিপিট করি প্রথমটা কি পা সত্য ফরজ নামাজ শূন্য জরুরি নয় আমাদের দেশের মেয়েরাতে নামাজ পড়ে আছে না কিন্তু আল্লাহকে ঠকাচ্ছে আল্লাহকে ঠকানো যায় নিজেকে ঠকাচ্ছে আমরা বুঝি সবে বরাতের নামাজ কেউ আল্লাহর রহমতের জন্য পড়ে না গুণামাফের জন্য পড়ে না পরে হল আগামী বছরের ভাগ্য ভালো হওয়ার জন্য কথা বোঝেননি কিন্তু সবে বরাতে ভাগ্য লেখা হয় এটা মিথ্যা কথা ভাগ্য ভালো করতে হলে পিতামাতার খেদমত করেন ভাই বোনের হক আদায় করেন মানুষের উপকার করেন আল্লাহ ভাগ্য ভালো করে দেবেন আর বরকত রহমত পেতে গেলে পা নামাজ পড়তে হবে তা যাইব। আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে আছে নাকি শাড়ি পরে কিন্তু নামাজ হয় না শাড়ি আপনাদের বৌরা সবাই তো শাড়ি পরে পড়ে না আপনারা টুপি গোল না লম্বা পাশ করলি না নয় কর্লি জামা কাটা হবে না গোল হবে পাগড়ির সাইজ কি হবে সবুজ না কালো না হলুদ না বেগুনি এটা নিয়ে অনেক ঝগড়া আছে নেই বাহ সব তো ফরজ এগুলো তো ফরজ আর মেয়েদের জন্য পর্দা করা ওই জন্য ওইটা নিয়ে কোনো ঝগড়া নেই হুজুররা বাঁধে মাঝে ওয়াশ করে কিন্তু দেখবেন তাবিজ দেওয়ার সময় পর্দা বেপর্দা সবাই চলে আসছে কিছুই বলছে না হুজুর এটাও বলে না যে তাবিজ নেওয়ার পরে বেপর্দা চললে কিন্তু তাবিজ কাজ করবে না তাও বলে না বলে নাকি যেটা বলছিলাম মেয়েদের জন্য নামাজের ভিতরে শুধু মুখ कब्जि पर् हाथ अंश बर सकल अंश ढा फ महिला जो अंधकार घरे एका कि नाम आदायर माथार किस चूल बड़िए जाए कान एक बड़िए जाए जुलफिर चूल बेये जाए थुतम नीचे गलार बैरिए जाए घाड़ेर का जाए। हाथ कोई बड़िए जाए महिला नामा কাপড় না থাকলে ন্যাংট হবে সেটা ভিন্ন কথা শুধু কাপড় আছে অবহেলাই ভালো কাপড়ে না বানে শাড়ি পরার কারণে যদি এরকম হয় নামাজ হবে না কথা বুঝতে পেরেছেন আপনাদের কোনো আফসোস নেই আরে গেলে দোজকে যাবে বউ আমার কি এই জন্য একজনেও নজ্লাহ বলল না বউ যখন দোজকে যাবে আপনি বেশ থেকে হুর পাবেন ঠিক না কি হবে আপনাকে যেতে হবেই হবে আমফুসাকুম ও আমি শুধু নিজে জান্নাতে গেলে হবে না বউ বাচ্চাদেরও জান্নাতের পথে নিতে হবে কথা বলছেন না তো ভাইরা লম্বা বলতে পারবো না মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক আমার একটা বই আছে একটা বই হল পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা এটা দেখবেন पुरुष देर पोशाक मे पोशाक नाक फुल्स बड़ और मैक्सर नीचे सया अथवा पजामा तीन टे पोशा मे सुन्नत फरस मेरा संसार करते ঝাড়ু দিতে সব সময় এই তিনটে পড়তে হবে কথাকে বুঝতে পেরেছেন এতে কি হবে নবীজির দেওয়া সন্নত এবং ফরজ আদায় হবে ফরজ পরদা আদায় হবে বাড়িতে যৌথ পরিবার বাসুর এসেছে দেহর এসেছে একটু মাথার অন্যটা ডেকে একটু গোমটা দিয়ে নিলেই শরীরতের ফরজ ষোলো আনা বা পনেরো আনা আদায় হয়ে যাবে আর নামাজের ভিতরে তো এগুলো পড়তেই হবে কোন স্ত্রী নামাজের জন্য বগল পর্যন্ত হতে হবে কোন পর্যন্ত হতে হবে ব্লাউজের এই গলাটা উঁচু হতে হবে এবং ব্লাউজের ঝোলটা এই পেটের উপর পর্যন্ত হতে হবে নাকি না শাড়ির একেবারে যেখানে শাড়ি পরছি ওই পর্যন্ত হতে হবে তার উপরে আবার বড় অন্য অথবা হেজাব দিয়ে এমন ভাবে রাখতে হবে যে নামাজের ভিতরে যেন সরে যে চুল বেরিয়ে না যায় কথাকে বুঝতে পেরেছেন আমরা শেষে যে আবার আসব এটা হল নামাজ রমদান আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি রোজা পালন করেন তৃতীয় হল কি মনে আছে হ্যাঁ স্বামীর আনুগত্য করবে আপনারা খুশি না বেজার মাশাল আপনাদের পক্ষে গেছে খুশি হবেন না যখন হজুররা বলে বইদের স্বামীর আনুগত্য করতে হবে আপনাদের একেবারে কি খুশি লাগে কিন্তু হাদিস কি একটাই না আছে আরো আছে কথা হল আমাদের ইসলাম আর কোরআনসুন্নার ইসলামের একটা মৌলিক পার্থক্য আছে যেটা বললাম আমাদের ইসলাম আমাদের মুখী আর কোরআনার ইসলাম মানুষ মুখী আমাদের সমাজে অনেক মানুষ আছে পুরুষ তাজবি তাহালিল করে ইসলামের কাজ করে হুজুরের বরিধ হয়েছে কোন ইসলামের দলে যোগ দিয়েছে মসজিদে বসে এশ্বাকের নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে পাগড়ি পরে কিন্তু বইয়ের সাথে ঝগড়া করে বউয়ের মোহর দেয় না তুলে গাছ দেয়ের হক দেয় না এই রকম এইরকম আল্লাহ মানুষকে আছে আপনাদের দরগাপুরে আছে। আবার মহিলারা মহিলারাই বাদত বেশি করেন সওয়ালের রোজা রাখেন সবে বড়া থেকে অনেকে বাদত করেন फकिर खावान तजबी तहलिल करें जिकिर करें कंतु स्वामी साथटार बोर साथ ननर पड़ी झगड़ा कर कष्ट दे आजे बजे नोरा कथा ना किन हल्ला हजूर अपन के तजर कथा जिकिर कथा फकर खानों कथा कंतु संसार कर स्मी के समय दीले स्वमर फूर्ति कर स्म संसार कर ले स्वमर कृतज्ञता बोध थे सवे बरातर से बेसि स्वाभ यहां बोल किक कथा खेतमतर कथा एगो हमें जानी কিন্তু স্বামীর জন্য সুন্নত এবং ওয়াজেব সুন্নত হল স্ত্রী রাগ করলে সবর করা স্ত্রীর সাথে ধৈর্য ধরা স্ত্রীর সাথে ভালো আচরণ করা স্ত্রীকে সংসারের কাজে সহায়তা করা স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া বিনোদন করা স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া এগুলো ইসলামের নির্দেশ মসজিদে বসে তাজবিদিল করাচ্ছে এটাতে আপনি বেশি সাপ পাবেন কিন্তু প্রবলেম হল স্ত্রী যদি স্বামীর সাথে মিলেমিশে সংসার করে স্বামী যদি স্ত্রীর খারাপ ব্যবহারে ধৈর্য ধরে মিলে মিশে সংসার করে শান্তিতে সংসার করে তাহলে আমাদের কোন লাভ আছে লাভ আছে অবশ্যই আছে অশান্তিতে লাভ বেশি কারণ দোয়া তাবিজ শান্তির অবস্থায় নিতে যান অশান্তির অবস্থায় নিতে যান রোগ হলে ডাক্তারের লাভ আর অশান্তি হলে হ্যাঁ বিশ্বাস করেন বেটার বউ কথা শোনে না শাশুড়ি তাবিজ তাই শাশুড়ি অত্যাচার করে বেটার বউ তাবিজ তাই তাবিজের দোয়ার ঝাড়ফুঁকের অধিকাংশ হল অশান্তির জন্য কথা বোঝেননি তো ভাইরা আপনারা আপনারটা বোঝেন তাহলে জান্নাতে দেওয়ার তৃতীয় শক্ত পুরুষদের জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীদের সংসারের কাছে সাহায্য করতে পুরুষের দায়িত্ব ভালো ব্যবহার করা বউয়ের খারাপ আচরণে ধৈর্য ধরা সর্বোত্তম ভালো ব্যবহার করা আপনি বন্ধু বান্ধবের সাথে যেভাবে হাসি মাস করা করেন বউয়ের কাছে ঢুকলেই বাঘ হয়ে যান আছে নাকি এরকম মাশাল ফুরফুরার একেবারে সুলতান হাজির হওয়া আল্লাহর অলি মুরিদ ঠিক না বইয়ের সাথে ঝগড়া করে মনে করেন একার সুলতানার আজকার হয়ে গেলেই জান্নাত্মৈর্য সবচেয়ে বড় হকদার আপনার স্ত্রী এবং ছেলে মেয়ে সালামের স্ত্রী আয়সে আল্লাহ তালা আনার কাছে এসে সাহাবিরা প্রশ্ন করছেন অবস্থায় কি করতেন তিনি বলেন কানিহীন তিনি বাড়িতে থাকলে খেদমত করতেন খেদমত বোঝেন না আমরা পিসের খেদমত করি ইসলামের খেদমত করি মসজিদের খেদমত করি করি না রাসুল্লাহ বাড়িতে কার খেদমত করতেন আস্তে কর আস্তে আস্তে কর আপনাদের বৌরা কিন্তু আশেপাশে আছে শুনে ফেললে খবর হয়ে যাবে রসুল কার খেদমত করতেন স্ত্রীর খেদমত করতেন নিজের কাজটা নিজে করতেন ঝাড়ু দিয়ে নিতেন কাপড়ের সেলাই করে নিতেন নিজেরটা নিজে ধুয়ে নিতেন স্ত্রীর সংসার কাজে সহায়তা করতেন একসাথে খেতেন গালে তুলে খেয়ে দিতেন এগুলো সুন্দর এ রসুলল্লা সাল্লা সাল্লামের কাছে এসে সাহাবিরা প্রশ্ন করছেন হ্যাঁ রসল্লাহ আমাদের দেশে একজন মহিলা আছেন খুব দিনদার সারাত পড়েন সারাদিন নকল রোজা রাখেন দান সদগা অনেক করেন সবই ভালো একটাই দোষ আছে জীবেরটা বড় তীতে শাশুড়ি বেটার বউ ননদ পাড়া পড়শি মানে আশেপাশের মানুষদেরকে কথা দিয়ে ঝাঝরা করে দেয় আর একটা মেয়ে কোন নকল নামাজ পড়ে শুধু ফরস সন্ন্যত নোজা রাখে না কোন নফল রোজা রাখে না শুধু ঝগড়া করে না বললেন যে ঝগড়া করে ও দজকে যাবে আর যে শুধু ফরজ করে ঝগড়া করে না ও জান্নাতে যাবে তার মানে ঝগড়া এত নোংরা গোনা যে নফল তো নফল ফরাই ফেলেছে কথা বুঝেনা যেটা বলছিলাম স্ত্রীর জন্য দুটো একটা হল যে সেবা স্ত্রীর কাছে ছাড়া স্বামী নিতে পারেন না পর্দা শরীয়তের কারণে যে সেবা স্ত্রী ছাড়া আর কেউ করতে পারে না সেই সেবা স্বামী চাইলে স্ত্রীর কোনো ওজোর না থাকলে দেওয়াটা ফরজ না দিলে আল্লাহ অসন্তুষ্ট হবেন ফেরেস তারা লালত করবে আর বাড়ি থেকে বেরোনোর জন্য স্ত্রীর অনুমতি নিতে হবে বাকি সংসারের কাজ আপনি পাললে করবেন না পারলে স্বামীকে বলতে হবে আমি পারবো না স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা কিন্তু বাড়ি থেকে সমিতিতে যাবেন ওয়াশরুমতে যাবেন বাড়ির বাইরে যেতে গেলে স্বামীর অনুমতি লাগবে আনুগত্য করতে হবে আনুগত্য দুটো ব্যাপারে ফরজ একটা হলো দাম্পত্য ব্যাপারে আর একটা হল বাড়ি থেকে বাইরে যাওয়ার বাকি সংসারের কার রান্না বাড়া দুধ খাওয়ানো এগুলো করলে অনেক সব না পারলে ঝগড়া করা যাবে না স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহযোগিতা করা চতুর্থ মেয়েদের জান্নাতে যাওয়ার চার নম্বর কাজটা কি এইবার অন্তত চার নম্বরে আমরা বলতে পারি ইসলামী দলে যোগ দেওয়া বা ফির সাহেবের মরিদ হওয়া নিজের সতীত্ব হেফাজত করা পর্দা ইজ্জত হেফাজত করা কথাকে বুঝতে পেরেছেন আমরা যেটা বলছিলাম আমাদের দেশের মেয়েরা এবাদত করে কিন্তু পর্দা করে না আছে না নেই সাওয়ালের রোজা ফরো না নফর আর পর্দা করা হুজুরা বানাইছে এই ফরজটা না কোরআানে আছে আছে একটা মেয়ে বেপর্দা করেছে মেয়েদের জন্য ফরজ হল মাহারাম পুরুষ ছাড়া অনাত্মীয় সকল পুরুষের সামনে দেহ ঢেকে রাখা কোনো মেয়ে যদি বাড়ির ভিতরে দুলাবাই ভাসুর দেওর দূরের আত্মীয়দের সামনে যান অথবা বাইরে যান মাতার চুল বেরিয়ে গেছে দেহ বেরিয়ে গেছে হাত अवस्थाई बहरे गति सेकेंडे एक महाविरा गुना शहर गोस्त खावा मद खावा जिना विचार करा गुणा तरबा तमामल होते थे प्रश्न हल येपर्दार मध्यमे मेरा कि दुनिया को लाभ पान किसु गा গুনা হয় কিন্তু লাভ হয় যেমন ওজনে কম দিলে বেপর মেয়েদের লাভ হলো নিট তিনটি একটা হলো মহা কবিরা গুণা নিজের এবং বাবা মার জন্য আর একটা হলো লানত ফেরিস্তারা লানত করেন বেপরদা চললে আর হলো এটা ভাগ্য ভালো থাকলে পাবেন অ্যাসিড অথবা টিজ আর যদি কোনো মেয়ে আল্লাহর ফরজ এবাদত জেনে পর্দা করেন মেয়েরা কাজ করবে। খন্দ উড়াবেন মাঠে যাবেন গরু নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন চাকরি করবেন অবশ্যই করবে। আমরা এগুলো করার সময় হাফপ্যান্ট পরে করব ঠিক না কাজের সাথে তো পোশাক কোনো অসুবিধে নেই মেয়েরা কাজ করবেন ফরজ সতর ঢেকে পুরো দেহ ডেকে কোন মেয়ে যখন বাইরে যাবেন বেগানা আত্মীয়রা এসে গেলে অথবা বাইরে যাওয়ার দরকার হলে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছেন শরীরটা ঢেকে নিয়েছেন যতক্ষণ পর্দা করে রাখবেন ততক্ষণ একটা ফরজ নামাজ পড়া রোজা রাখার মতো একটা ফরজ এবাদতের সবাব তার তার আব্বা আম্মা অথবা তার স্বামীর আমল নামায় জমা হতে থাকে। তো কাজেই আমি লম্বা বলতে পারছি না এই চারটে বিষয় যদি মেয়েরা মানেন তাহলে জান্নাত যেতে পারবেন শুধু একটা এক জান্নাত আল্লাহ রসুল তার জন্য আট জান্নাত সব আল্লাহ খুলে দেবেন তবে গোপন শর্ত কিছু থাকলো নাকি থাকবে না কিছু শর্ত না করলে আমাদের চলবে কি করে তো ভাইয়েরা এটা হল আল্লাহ আর ইসলাম রসুল ইসলাম আমাদের ইসলামে এইবার আসে শিরিক, বিদার উৎপাটন আল্লাহ রসুল যখন মক্কায় আসলেন তখন মক্কায় সব ছিল এবাদত ছিল কিন্তু মক্কার কাফেররা প্রথমে একটা কাজ করছিল মক্কার কাফেররা কোন নবীর উম্মত ছিল কোন হ্যাঁ ইব্রাহিম আলাম ইসমাইল আলামের উন্মত ছিল কথা বোঝেন তার শরীয়ত মতো আড়াই হাজার বছর শরীয়ত মতো চলেছেন এরপরে বড় বড় আল্লামা বড় বড় হুজুর বললেন যে আমরা কিছু কিছু এবাদত যুক্তি দিয়ে দলিল দিয়ে বানাতে পারে। তারা তপ করতেন আমরা তে যে দুয়া পড়ি ওই দুয়াই পড়তেন লভাই কাল্লাহ হোম্মা লব্বাহিক শোনেননি একটা শব্দ বলালেন লভাই কাল্লাহ হোম্মাইক লভাই কাল শরিক আল্লা কালাবাই এল্লা শরিকতাম লেখু হো আল্লাহ তোমার কোনো শরিক নেই তোমার জন্য আসছি তবে আল্লাহ তুমি তোমার ভান্ডার আল্লাহ তুমি তোমার অলিদেরকে যাদেরকে দিয়েছো তারা কিছু পারে কথা বোঝেননি म नबीर सुन्नर तरिकायत इिमीम तपर समय इब्राहिम नबी लब्बाइ का बला शिखी ता एक नतून सिस्टेम करल শীষ কাবা কাবাঘরের পাশে তপ করতে যে হাততালিম নবীর আল্লাহর এ বদত ফুর্তিতে করল্লা খুশি হয় ইব্রাহিম নবী করেননি নিষেধ তো আর করেননি সব কি নবী তরীক্ষা হয় নাকি ইব্রাহিম নবী তপ করতেন এহরামের কাপড় পরে দুই হাজার আড়াই হাজার বছর এইভাবেই চলল এরপরে তারা বলল যে দেখো আমাদের উপার্জন এখন হারাম হয়ে গেছে আমরা সুত খাচ্ছি ঘোষ খাচ্ছি জুলুম করছি মানুষেরা কেড়ে নিচ্ছি এগুলো খারাপ বুঝি তো দুনিয়াতে তো আর অত ভালো থাকা যায় না কিন্তু আল্লাহর ঘরে তো হারাম টাকার কাপড় নিয়ে যাওয়া ঠিক হবে না কি করতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন আল্লাহর সেইভাবে যাব। কিভাবে যাবো হয়ে। যারা নবীর চায় তারা বললো যে ইব্রাহিম আরে মিয়া ইব্রাহিম নবীর কথা আলাদা তার তো আর হারাম ছিল না তিনি এরাম পড়েছেন এরাম না পড়লে হজ হবে না তা তো আর বলেননি সব কি নবীর তরিকায় হয় নাকি কথা বোঝেননি এই সিস্টেমকে কি বলে বেদাত যুক্তি দিয়ে দলিল দিয়ে নবীর তরিকার বাইরে যাওয়াকে কি বলে এই বেদাত থেকে এইবার আর নতুন জিনিস আসলো ওরা কাবাঘরকে খুব মহব্বত করত কাবাঘরের ছেড়ে যাইতে চাইত না তবে ব্যবসা বাণিজ্যে যাওয়া লাগত আগে এমনি যেত দুই আড়াই হাজার বছর পরে তারা সফরে যাওয়ার সময় কাবাঘরের একটা পাথর ব্যাগে করে নিয়ে যেত যারা শূন্য চাই তারা বলতো যে তুমি কাবাঘরের পাথর নেবে কেন ওরা বলতে এটা বেয়াদ আল্লাহর ঘরের পাথর মিচ্ছি তুমি আল্লাহর ঘর মানো না আর তো কোনো কথা বলার নেই ওরা কাবা ঘরের পাথর নিয়ে রাখত এরপর নতুন একটা সিস্টেম শুরু হল যখন কাবা ঘরের কথা মনে পড়ত ওই সফরে থাকা অবস্থায় ওই পাথরটা তো অফ করতো এরপরে আর রেহলাতা হল রেহলতা সীতা এবং সিরিয়াই যে তারা দেখতো যে আল্লাহর নবী ওলিদের অনেক মূর্তি আছে ইয়ামানে এবং সিরিয়াই ইব্রাহিম ইসমাইল মুসা ইসা আল্লাহর বরহক নবী বরহক ওলি তারা বলল কাবা ঘর কার ঘর ইব্রাহিম ইসমাহিল কার নবী ইয়াঘু সেও কার অলি আল্লাহর অলি কাজে আল্লাহর নবী আল্লাহর অলি কোথায় থাকবে আল্লাহর ঘরে থাকবে তারা ওই মূর্তি এনে কাবা ঘরে রাখতে লাগলো প্রতিবাদ করে লাভ নেই প্রতিবাদকারীটা কি বলে ইব্রাহিম নবী তো এটা করেননি করেননি নিষেধ তো আর করেননি ইব্রাহিম নবী মূর্তি পূজা করতে নিষেধ করেছেন কিন্তু কাবা ঘরে নবী অলিদের মূর্তি রাখা যাবে না তা তো আর বলেননি कथा बोझ सबकी नबीर तरिका है ना किरपा आस्ते आस्ते मूर्ति पूजा शुरू हो ग क्या प्रथम हाँ एर पर आसलो शीत युन्नत मान नबीर तरिका हूबहु धरे रखा और वेदात मान প্লাস দাত বলেন না মানুষ মাইন্ড করবে প্লাস বেদাত মানে কি প্লাস সেটা কেমন আমরা আগে এই ট্যাবলেট খেতাম ঠিক না এখন কি খান কেন এইসে ভালো কাজ হয় না এইস প্লাসে কাজ ভালো হয় আমরাও বলি শূন্যত ভালো তবে শূন্যতে আমাদের পুরো কাজ হবে না আমাদের কাল পুরো সাফ হবে না একটু প্লাস লাগবে ভাইরা ডাক্তারের ওষুধে প্লাস করা যায় নবীর শূন্যতে এখন কাজ হবে না প্লাস লাগবে এই চিন্তা করলে কি মানটা ঠিক থাকলো না কেমন একটু আমাদের কোনো বেদাতই দলিল মুক্ত না শূন্যত মুক্ত কিভাবে একটা উদাহরণ আমি বিভিন্ন জায়গায় দিই আপনাদের বোঝার জন্য আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন এই মাদ্রাসায় নুরান এই বসে না দাঁড়িয়ে পড়েন বসে আমি আজকে অকাট্য দলিল দেব মিরাদ কেয়াম ওরস কি বলে পীর মুড়ি দিচ্ছে অনেক অকাট্য দলিল দেব যে কোরআন সহিফ দাঁড়িয়ে পড়া আদব বসে পড়া বেআপি दाड़ी पड़े बसि सब बसे पड़ले कम सब देखें अपना मानें क्या सबसे बड़ मर्जदा सम्मान कार कुरान कार कलम आपनी एमपी हेडमास सामने दाड़ कथा बोलें और आल्लार कलम बसे पड़स अपना से बेहद ए दलिल काटते नाम पढ़िना नाम सब इबादत आ নামাজের ভিতরে দরুদ নেই সালাম নেই জিকির নেই দোয়া নেই দরুদ কিভাবে পড়ি নামাজে বসে না দাঁড়িয়ে সালাম কিভাবে পড়ি দোয়া কিভাবে পড়ি আল্লাহর তাজিম আর তাহিয়া তো কিভাবে পড়ি তো দাঁড়াই কি করি হ্যাঁ দাঁড়াই কি করি হ্যাঁ তাহলে দেখা গেল আল্লাহ নিজে শিখিয়েছেন দরুদ হবে বসে সালাম হবে বসে মিলাদ হবে বসে কিয়াম হবে বসে দোয়া হবে বসে জিকির হবে বসে আর কোরআন কিভাবে হবে আপনি মেয়ে আল্লাহ হুকুম মানেন বসে কোরআন পড়েন তিন নম্বর দলিল নফল নামাজ বসে পড়লে অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে ডবল সব দাঁড়িয়ে কি করেন কি করেন দাঁড়িয়ে কোরআন পড়েন তাহলে বোঝা গেল কোরআন বসে পড়া যেখানে জায়েজ সেখানেও দাঁড়িয়ে পড়লে ডবল সাপ হবে আপনারা এই দলিল গুলো বুঝেছেন তো কাটতে পারবেন তো রাম দাদিয়েও কাটতে পারবেন না তাহলে আমরা আজকের থেকে সবাই দাঁড়িয়ে কোরআন পড়ব ঠিক আছে না কেউ রাজি হচ্ছে না কারণ সমাজে প্রচলন নেই প্রচলন থাকলে এই দলিল শুনে যে কত জিন্দাবাদ দিতেন এগুলোর নাম দলিল দলিল না আমাদের গলত হল এই দলিলে আমাদের নবী সল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের শুধু দলিল দিয়ে গেছেন না আমল শিখিয়ে গেছেন প্রত্যেকটা কাজেই তার সুনত আছে আপনি যত দলিল দেখবেন আগে জিজ্ঞেস করবেন নবীজি কি এই কাজটা করেছে কিনা করলে কি কায়দায় করেছে কথা কি বুঝতে পেরেছেন প্রথম প্রশ্ন কোরআন পড়তেন না পড়তেন না ভিতরে পড়তেন বাইরে তো পড়তেন না কিভাবে পড়তেন? না নামাজের বাইরে নবীজি সবসময় কোরআন বসে পড়তেন কথা বোঝেননি নামাজের বাইরে কোরআন সময় শুয়েও পড়তেন আয়েশা বলতেন আমি অসুস্থ থাকা অবস্থাতেও রসলা আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন পড়তেন তাহলে বোঝা গেল নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআনই উত্তম অথবা ফরজ কিন্তু নামাজের বাইরে বসে কোরআনই সন্ন্যত কারণ যদি পায়ে ব্যথা হয়ে যায় ঘুম আসে দাঁড়িয়ে পড়ে গুণা হবে নাকি গুণা হবে না কেউ যদি মনে করে বসে কোরআন পড়লে বেয়াদব কাজে আমি বসে পড়বো না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তারা বিপরীত গুণা দাঁড়িয়ে পড়ার কারণে নাই বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবেই কোরআন পড়বে সমান সব হলো বসে পড়া ওজোর ছাড়া বসেই পড়তে হবে এতে বেশি কেউ যদি ওজরে দাঁড়িয়ে পড়ে দোষ নেই তবে যদি কেউ মনে করে কি করে যদি কেউ মনে করে বসে পড়লে কম সোয়াব দাঁড়িয়ে পড়লে বেশি সোয়াব বসে পড়লে কম আদব দাঁড়িয়ে পড়লে বেশি আদব তাহলে ওই ব্যক্তির মনে করা করাটার নাম হল বেদাত বেদাত মূলত আকিদা মনে করা বিশ্বাস করা এটা কেন বেদাত কেন গোনা কেউ যখন মনে করে বসে পড়লে কম আদব বসে পড়লে কম সোয়াব সে কাকে বেয়াদব বানাই বলেন না সে কাকে বেআদব বানাল জি বসে কে পড়তেন প্রথম বসে বসে কে পড়া শেখালেন যখন কেউ মনে করে বসে পড়লে বেআদি হয় কোম আদব হয় সে স্বয়ং রসুল্লাহাম এবং সাহাবিদেরকে বেআদব বানালো ঠিক না আর এটার নাম হলো বেদাত নবীজি সাহাবিদের সুন্নতকে অবজ্ঞা করায় ছোট মনে করায় তো ভাইরা লম্বা বলবো না আমাদের সমাজে যত বেদাত বেদাতগুলো গুলো নবীর সুনতকে ছোট মনে করা হয় আর বেদাতগুলো আমাদের উপকার করে হুজুরদের আপনাদের না। আমাদের দেশে মিলাদ আছে আছে না আমরা মিলাদের পক্ষে বিপক্ষে বলছি না তবে একটু বোঝেন রসুল্লাহ সাল্লা আমাদেরকে মিলাত শিখিয়েছেন যে কাজ রবি করেননি সে কাজ কোনো দিন না রসুলাম সোমবারে রোজা রাখতেন কারণ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন সোমবারেই তিনি নব্পা কথাকে বুঝতে পেরেছেন আমার কথা বোঝেননি তাহলে সুনত মিলাত কি সোমবারে কি ব্যাপার আপনার নীরব কেন সোমবারে রোজা রাখা হলো সুন্নত মিলাদ আর প্রতিদিন অন্তত কয়েকশোবার দরুদ পড়া নভিজির উপরে সালাম পড়া নভিজির জীবনী পড়া এগুলো হলো সুন্নত মিলাত কথা কি বুঝতে পেরেছেন আর আমাদের সমাজের কথা হল নভিজি সোমবারে রোজা রাখো না রাখো দরুদ পড়ো না পড়ো অন্তত বছরে একবার না হলে বাপমার মৃত্যুতে একবার মিলাত পড়া লাগবে ঠিক না এখন বোঝেন আমাদের পক্ষে কোনটে আপনাদের পক্ষে কোনটে আপনারা যদি সবাই প্রতি সোমবারে রোজা রাখেন প্রতিদিন একশোবার এক হাজার বার তরুদ বা সালাম পড়েন প্রতিদিন নবীজির সিরাত সামাইল পড়েন আমাদের কোন লাভ হবে হবে কিন্তু আপনারা কিছুই না করেন অন্তত বছরে এক দুই দিন বাড়িতে মেলাত দেন বা মসজিদে মেলাদ দেন আমাদের কথা কি বুঝতেই পেরেছেন নবীজির সন্ন্যত হল মা বাবা মারা গেলে সদাকে জারিয়া করো মসজিদে দাও মাদ্রাসায় দাও কাজ করে দাও আর আমাদের সন্ন্যত মা বাবা মারা গেলে দোয়ার মাহফিল করো খানা করো কুলখানি করো আছে না কারণ কি এই যে দোয়ার মাহফিল করো কুলখানি করো নবীজি কতদিন করেননি সাহাবিরা করেননি আমরা করি আপনার যে সবাই বাপমা মরে গেলে দু লাখ টাকা মসজিদ মাদ্রাসায় বিল্ডিং করে দিলেন কাজ করে দিলেন বই কিনে দিলেন আমাদের কোনো লাভ হবে আমরা ফাঁক পড়ে গেলাম আর যদি আপনারা খানার আয়োজন করেন দোয়ার আয়োজন করেন আমাদের ডাকেন তাহলে লাভ হবে তাহলে আমাদের লাভের কথা তো আমরা বলবোই কথা বোঝেন না নবীর সুন্নত আপনার জন্য সামাজিক আচরণগুলো আমাদের কিছু ভাগ আছে আপনার কতটুকু লাগবে বলতে পারবো না যেটা বলছিলাম ভাইরা এই জন্য সমাজে বেদাতের দাওয়াতটা বেশি হয়ে যায় কারণ সকল বেদাতের ভিতরেই আমাদের অনেক মাসলাত স্বার্থ থাকে আর পিওর সুন্নতের ভিতরে আমাদের স্বার্থ থাকে না এখন আপনারা কি করবেন কথা হলো ভাইরা আপনারা মাঝে মাঝে বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে আমরা কি করব এরকম কথা কি আপনার বলেন কোন জায়গায় যাব খুবই ভালো কথা আপনি হাতে একটা বাজারের থুলে নিয়ে ওই একটা বাজারে গেলেন এক জায়গায় দশটা মাছের দোকানদার প্রত্যেকেই বলছে চাষ আসেন ভাই আসেন ভাই আসেন আমার কাছে বলো আমার কাছে আসে না বলে না তখন আপনি বলেন থুলেটা নিয়ে এক এক দোকানদার এক এক কথা বলে কোন দোকানে যাবো বুঝলে বাড়ছে ঠিক না কি করেনটা ভালো লাগে বলেন যেহেতু এক এক দোকানদার এক একটা বলছে একটা নিলেই তো এক দোকানে যে বলেন পাঁচ কেজি আলু দাও বেলে দেয় নিয়ে চলে আসেন প্রথমে দোকান বাসেন প্রথমে কি করেন দোকান বাসেন যে কোন দোকানটা একটু ভালো হবে ভালো মাল দেবে ঠগাবে না এরপরে যখন ওই ভালো দোকানদার বলেন যে ভাই পাঁচ কেজি আলু দাও পাল্লা একটা দিয়ে পাঁচ কেজি পেঁয়াজ কেনেন মরিচ কেনেন মাছ কেনেন বাসাই করেন কিন্তু যখন ইমান কেনেন আমুল কেনেন জান্নাত কেনেন বাসাই করেন না তাহলে বোঝা গেল আপনার কাছে ইমান আমল জান্নাতের দাম পেঁয়াজ মরিচ এসে অনেক বেশি এই ইমান নিয়ে জানাতে যাওয়া যাবে ভাই তো ভাই এই যে কথাগুলো বলেন এ কথাগুলো ইমানের কথা না আপনি আলু বাসবেন পেঁয়াজ বাসবেন ইমান বাসবেন না বাসতে হবে আপনার ভিতরে চেতনা থাকবে আপনি বলবেন আমার ওই মানুষ কি করে বাঁচব না ওমানুষ বাসবে আল্লাহর সাথে বিজনেস সহজ আল্লাহ আল্লাহ তোমার এবাদত করবো নবীর তরিকায় আল্লাহ আমি বেছে করব বুঝে করব আপনি চেষ্টা করবেন দেখবেন আল্লাহ সহজ করে দেবেন যাত্রার কথা শোনেন না ভাই একজন এবাদত করবাদতের তরিকা নেবো কোথার থেকে রসুল্লাহ বলেছেন তারাকুম মা ইন তাম তাদের লো বা তোমাদেরকে দুটো জিনিস গেলাম আল্লাহর কোরআন আমার সন্ন্যত কথা বোঝেননি এই কোরআন সন্নাতে সব আছে প্রথম কথা আল্লাহর প্রথম হুকুমটা কি একরা একরা মানে শোনা মানে কি আপনারা পড়ে মুসলমান না শুনে মুসলমান না ভাই আপনাকে পড়তে হবে আর না পড়তে পারলে শুনতে হবে কোরআন ইমাম সাহেবকে বলবেন আমি জানি আপনারা করবেন না কারণ আপনারা আমাদের সুবিধা দেখবেন হুজুরের কিছু টাকা দেওয়া যায় কিনা কত বলেন না আমরা জান্নাতে যাবো এটা দেখবেন না আপনি কোরআন পড়েন যদি পড়তে না পারেন উমি মানুষ লেখাপড়া জানেন না মসজিদের ইমামসে তো পড়তে পারে নাকি মসজিদ রিমাম বলেন ঈশান নামাজের পরে আসরের নামাজ পরে জহর একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে আধা ঘন্টা মা আরিফুর কোরআন কোরআন অমক তফসিটা থেকে কোরআনের তর্জমাটা পড়ে শোনাবা কথা বুঝতে পেরেছেন হাদিস শরীফ পড়ে শোনাবা আপনি শুধু নবীর কথাগুলো শুনবেন ওই মহলানা সাহেবের মুখেই শুনবেন আল্লাহর কথাগুলো শুনবেন আপনার কালবের ভিতরে নূর এসে যাবে। আমরা খালি বলি হুজুরের কথা দিয়ে কলবে নূর আসে আল্লাহর কথাই তো নূর নেই নাকি নবীর কথাই তো নূর নেই নাকি নবীর কথা নূর আল্লাহর কথা নূর কালবে নিতে হবে আপনি না নিলে আপনি ঠকবেন আমার বড় অদ্ভুত লাগে আমাদের দেশে মানুষ নিজের স্বার্থ বোঝে না পরের স্বার্থ বোঝে কথা বোঝেননি জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন কোরআন শহীব পড়ো হাদিস্বরী পড়ো নিজে বুঝে বাদতে চেষ্টা করো আপনি করবেন না হাজার হাজার টাকা খরচ করে হজুরদের দিয়ে আসবেন আসবেন না মনে করেন আপনার একটা অসুখ বিসুখ হয়েছে বিপদ হয়েছে আপনার সামনে দুটো অপশন একটা আল্লাহ এবং তার রাম বলেছেন ও করবেন নামাজ পড়বেন সেজদায় যাবেন সেজদাই দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ বিপদ কাটিয়ে দেবেন এটা নবীজি বলেছেন আল্লাহ বলেছেন কোরআানে আর একটা হল অত কষ্ট না করে জামাটা পরবেন দু হাজার টাকা পকেট নেবেন এই পকেটে রাহা করজ নেবেন দুই তিন কেজি আম নেবেন পারলে একটা ছাগল নেবেন নিয়ে আমাদের পাখির দরবারে বা পুরফুরার দরবারে চলে যাবেন হাজু দোয়া করে দেবেন বিপদ কেটে দেবে আপনার স্বার্থ কোনটি সেটি বলেন আপনার জন্য সহজ উপকারী কোনটি আর আমাদের স্বার্থ কোনটি আপনারা কোনটে করেন তাহলে বোঝা গেল আপনারা নিদের স্বার্থ বোঝেন না পরের স্বার্থ বোঝেন তারপরও আমি আমার স্বার্থ বুঝি আমি আমার শ্বশুরের ওয়াজ করে নিয়ে দরবার কারণ জানি ওতে কিছু হয় না ও দুনিয়ায় শ্বশুর কিছু দেবে না কেউ কিছু দেবে মরে গেলে হবে ও দরকার আল্লাহ আমি আল্লাহর কোরআনের কথা নবীর হাদিসের যা বুঝলাম বললাম অন্তত আমি আশা করতে পারি যে আল্লাহ আমার কিছু দেবে আপনারা পালন করবেন না করবেন আপনাদের ব্যাপার তবে ভাই যেটা বলছিলাম পড়তে হবে पढ़ार पशापी जा शनबो जा करते ना चलने विपदे पड़े जो आल्ला तला सबा के तौफिक दान कर